বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম আরহামি আলহামদুলিল্লাহ টিভি বাংলার প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কোরআনে করিমের একটি মহান মূল নীতি আমরা আলোচনা করছিলাম সেটি হলো। আল্লাম রুবিল মারুব ওয়ানিওয়ানিল মুন একত্ববাদ এবং সকল পূর্ণকর্ম সৎকর্মের আদেশ দেয়া এবং শির্ক এবং সকল অপকর্মের নিষেধ দেয়া এটি এমন একটি মহান মূল নীতি যেটি ধর্মের অন্যতম মহান স্তম্ভ সকল আম্বি একরমকে আল্লাহ তালা এই দায়িত্ব দিয়েই পাঠিয়েছেন তারা অমুসলিমদেরকে দিনের দিকে দাওয়াত দিয়েছেন আর মুসলিমদেরকে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ দিয়েছেন মারুফের আদেশ দিয়েছেন মুনকারের নিষেধ দিয়েছেন এই আমর মারুফ রুফ নাহিয়ান মুনকার এবং দাওয়া এটি যদি বন্ধ হয়ে যায় তাহলে নবুয়তের রেখে যাওয়া আলো স্তিমিত হয়ে যাবে সারা বিশ্বে বিপর্যয় सृष्टि सृष्टि गे आज के अमरेबिल माररूफ नही अनिल मुनकार आशंका जनक हारे ये मुस्लिम चेतना थे हारिए गए जार कारण विश्वव्यापी समग्र मानव जति आज के विपर्य मुखोमुखी विश्वास एवं चेतन मानुष पत्तुलत कुर नास्तिकताय आक्रांत हो जर जी এবং নৈতিকভাবে ব্যক্তি স্বাধীনতার নামে আজকে যা ইচ্ছে পৃথিবীর অধিকাংশ মানুষ তাই করে চলেছে হেন অপকর্ম নেই হেন মন্দ চরিত্র নেই যেটা আজকে সৃষ্টির সেরা মানব জাতির মধ্যে নেই মানুষের নৈতিক চরিত্র মানুষের বিকৃত তার যে ব্যবহার যৌবনের যে বিকৃত ব্যবহার আজকে কমে লুতের মতো শাস্তির মুখোমুখি হওয়ার সময় হয়ে গেছে এমন এক বিশ্ববিপর্যয় হয়েছে মানব জাতির মধ্যে এই মৃত ইসলামিক মূলনীতি আমরবিল মারুফ নাহেন মুনকার ইসলামের দিকে মানুষকে দাঁওয়াত দেয়া এবং মুসলিম যারা হয়েছে তাদেরকে মারুফের নির্দেশ এবং মুনকারের নিষেধ দেয়া এই বিষয়টি যারা আজকে জিন্দা করবে যে ব্যক্তি চিন্তা করবে শহি হাদিস অনুসারে নবী সালামটি বলেছেন আমল করে যেই পুরস্কার আল্লাহর কাছে তারা পেয়েছিলেন আজকে একজন মুসলিম এই বিভীষিকাময় নৈতিকতার অবক্ষয় ইমানের দুর্বলতা এবং বিশ্বের অধিকাংশ জাতি থেকে মনুষ্যত্ব পর্যন্ত হারিয়ে যাওয়ার এই পরিবেশে যদি কেউ এই মৃত জীবিত করে দেয় তাহলে সারা বিশ্বময় মানুষ যারা উপকৃত হবে তার অনুসরণ করবে সে এর স্বাপ লাভ করবে আজকে মানব জাতিকে উদ্ধার করার জন্যে মানুষের যে অবক্ষয় হয়েছে জীবনের সব সাইডে সে অবক্ষয় থেকে মানুষকে মুক্ত করার জন্য এই বিধানটি আল আমরুবিল মাফ অনুল মনকার এই বিধানটির আর কোনো বিকল্প নেই আমরা যারা মুসলিম আমাদের মনের মধ্যে আত্মতৃত্তির কোনো সুযোগ নেই যে আমরা তো মুসলিম আমাদের শক্তি নেই মানুষকে ফেরাবার প্রিয় ভাই বোনেরা শক্তি নেই নাকি আছে সেটা তো কে ময়দানে আল্লাহ বিচার করবেন আমাদের ইমান তো আমাদেরকে বলছে যেমন তারা পরোয়া করবে না আজকে একদল নির্ভিক চিত্ত ইমানদারের প্রয়োজন এই দুস্থ মানবতাকে পথহারা মানবতাকে পথে আনার জন্যে না হয় বিকৃতি এমন এক পর্যায়ে চলে যাবে আকাশ থেকে পাথর বর্ষণ শুরু হয়ে যেতে পারে ভূমি তলিয়ে গিয়ে বিরাট অঞ্চল পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে এবং যে অগ্নি বায়ু একের পর এক ধ্বংসযজ্ঞ পৃথিবীতে নেমে আসবে বলে মহানবী সাল্লাহ সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন সেটা শুরু হয়ে যাবে আমাদের আত্মরক্ষার জন্যে আজকে প্রয়োজন আল আমরুবিল মারুফ ও নাহিবেন এলমুনকার শ্রোতা এই বৈশ্বিক বিশ্বরক্ষার যে মূলনীতি মুসলিমদের পালন করতে হবে তাদেরকে আনাই হয়েছে পথহারা পথে আনার যেটি আমরা বিগত দুটি পর্বে তিন নম্বর সোরে আল আল ইমরানের একশো দশ নম্বর আয়ারটি কুনতুম খায়রা উম্মিন উখরি নাস। তোমরা সর্বোৎকৃষ্ট ও মানুষের কল্যাণে তোমাদেরকে পৃথিবীতে আনা হয়েছে তোমাদের কাজ কি মুরুন আবিল মারুফ তোমরা একত্ববাদের আদেশ করবে, করবেত্ববাদের সহচর সকল পূর্ণ কর্মের আদেশ করবে থেকে করবে। শিরকের সহচর যত মন্দ কর্ম আছে সেগুলো থেকে নিষেধ করবে তারপর বলেছেন অতুপ মিনু ন এবং আল্লাহর প্রতি ইমান আনবে লক্ষণীয় বিষয় হলো এখানে ইমানেরও আগে আল্লাহ নিয়ে এসেছেন আমরবিল মাফ নাহে নীলনকারের প্রসঙ্গ তার মানে ইমান রক্ষা হবে না ইমানদার হিসেবে বাঁচতে পারবে না যদি এই দুটি কাজ বন্ধ হয়ে যায় এই দুটি কাজ বেশ সময় রক্ষা পেলে তখন মানুষ ইমান নিয়ে বাঁচতে পারবে এই যুগেতে এমন হয়েছে আমরবিল মাফ আনিল নীলমনকার বন্ধ হওয়ার কারণে যেমনটি নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা যেমন কঠিন এক যুগ আসবে তখন পথে চলা পথে চলা সেরকম কঠিন হবে আসুন তাহলে মুসলিম যে হাদেশটি ববনা করেছেন সে আদেশটি শুরু করব তার আগে আজকের মূলনীতিটি যেখান থেকে নিয়েছি সেটি হলো সোর আলমের একশো পাঁচ নম্বর আয়াত আল্লাহ সেখানে বলেছেন নিজেদেরকে বাঁচাও যে বিভ্রান্ত হবে গোমরাহ হয়ে যাবে তার গুমরাহি বিভ্রান্তি তোমাদেরকে কোনো ক্ষতিগ্রস্ত করবে না যখন তোমরা হেদায়তের পথে থাকবে এখানে অনেকেই ভুল বুঝেন যে আল্লাহ তো বলেই দিয়েছেন তোমরা হেদায়তের পথে থাকলে যারা বিভ্রান্ত হবে গুমরাহ হবে তাদের বিভ্রান্তি গুমরাহিতে তোমাদের কোনো ক্ষতি হবে না আসলে হেদায়তের পথে থাকা মানে কি হেদায়তের পথে থাকতে হলে তো আপনাকে বিল মারুফ এবং নাহিয়া নীল মুনকার করেই হেদায়েতের পথে থাকতে হবে একশো দশ নম্বর আয়াত আগে বলা হয়েছে কিছুতেই সম্ভব নয় আয়াতটি ওইটি বলেনি আয়াতটি বলেছে এটাই যে ইসলামের পুরোপুরি সব বিধান জন্মদে অন্যতম মহান গুরুত্বপূর্ণ সমস্ত আম্বরামের জীবন মিশন ছিল এই আমরবিল মাফ ইসলাম নির্মন আছে। ইসলামের অস্তিত্ব দাঁড়িয়ে আছে ইসলাম ছড়িয়েছে এই বিল মারুফ দাওয়াতের মাধ্যমেই। করব এটি বন্ধ হয়ে গেলে মানব জাতি ধ্বংস হয়ে যাবে নিঃসন্দেহে অতএব সেই ধ্বংস থেকে মানব জাতিকে রক্ষা করতে হলে আজকে মুসলিমদেরকে এই আনিক মূলনীতি জীবন ঘনিষ্ঠ এই বিধান বাস্তবায়ন করতে হবে এবং এটা মনে করতে হবে যে হেদায়ত পেতে হলে নিজেকে হেদায়ত প্রাপ্ত হিসেবে আল্লাহর কাছে প্রমাণিত করতে হলে আল আমরুবিল মারুফ অন্য অবশ্যই জীবনের অপরিহার্য অঙ্গ হিসেবে রাখতে হবে এবং পালন করতে হবে দেখুন সাহিমসলামের বর্ণিত হাদিস আবু ওমাইয়া শাহানী বলছেন আতাই তু আবা সাহলাবা আল খুসানি রাদি আল্লাহ আমি আবু সাহেলা আল খুশানি রাদি আল্লাহ তু কাছে আসলাম এসে বললাম ফকদ্দুল নিজেদেরকে তোমরা বাছাও যে ব্যক্তি বিভ্রান্ত হয়েছে তার বিভ্রান্তি তোমাদেরকে কোনো ক্ষতি করবে না যখন তোমরা হেদায়তের উপর থাকবে এই আয়াতটি শোনার পরে আবু সাহ্লাবেন যে কোন মর্মে অবতীর্ণ হয়েছে আমি এই আয়াতটি সম্পর্কে প্রশ্ন করেছিলাম তুমি যেমনটি আমাকে প্রশ্ন করেছে তখন নবী সাল্লা সাল্লাম বললেন বরং তোমরা মারুফের নির্দেশ দিতে থাকো তাহিদ এবং সকল সৎকাজে নির্দেশ দিতে থাকো। না আর মুন থেকে দিতে থাকো। নিষেধাজ্ঞা তবে যখন দেখবে এমন লোভ সমাজে ছড়িয়ে গেছে সবাই দুনিয়ার প্রতি দুনিয়ার মোহে আচ্ছন্ন হয়ে গেছে এবং সেই মোহের পিছনে ছুটে চলেছে সবাই মোত্তা যার মনে যা চায় তাই করছে ব্যক্তি নামে আজকে নারীরা কেউ হাফ প্যান্ট পরে কেউ স্কিন টাইট পোশাক পরে কেউ পুরুষের মতো পোশাক পরে বিভিন্ন রকমের ব্যক্তি নামে আজকে করে চলেছে লিভিং টুগেদার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সংস্কৃতি এবং মত পান ব্যক্তিস্বাধীনতার নামে আজকে নাস্তিকবাদ আহ্লা দ্রোহিতা ধর্মদ্রোহিতা হেন অপকর্ম নেই এবং সমবিবাহ সহ এমন কোন পৃথিবীর ছিল না এই যুগে যা শুরু হয়েছে অতীতের সকল এখন আমরা ছাড়িয়ে গেছি এমন আহওয়ান মত শুরু হয়েছে প্রিয় ভাই বোনেরা সময় হয়েছে একটি বিরতির বিরতির পর ইনশাল্লাহ আবারও আসব ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকুন I am the Kralaik. My name is Rusta Naik. You are the best of people who rise mankind and turn to the light and and believe in Allah. I have been a great family and a great family. I have been a my prayer my sacrifice my life and my death are all for allah sustainer of the world dekhun chamutkarshishura aaj sondha chattay apuno shamprachar shakal notai bangladeshe piste b banglaya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 দেখুন আবারও আসলাম আমাদের অনুষ্ঠানে প্রিয় ভাই বোনেরা নবী সাল্লাহ সাল্লাম বলেছিলেন যখন হাওয়ান মোত্তাবা যার মনে যা চায় সেটারই অনুসরণ শুরু হয়ে যাবে বিস্ময় আজকে মিডিয়ার যুগ পৃথিবীর কোন এক অঞ্চলে কে কোন অপকর্ম করছে সারা পৃথিবীর মানুষ মুহূর্তে সেটা জেনে যাচ্ছে দেখতে পাচ্ছে এই দেখার কারণেই যারা ভালো ছিল সাদা মনের মানুষ ছিল তারাও আক্রান্ত হয়ে যাচ্ছে এই চোখ যে জিনিস দেখে দেখে ব্রেইনের কাছে পেশ করে আর ব্রেইন তখন সেটাকে হানার মাধ্যমে করে অথবা বর্জন করে না দেখলে কিন্তু এই অবস্থা হতো না অপকর্ম না দেখলে অনেক মানুষই ভালো অবস্থায় থেকে যায় কিন্তু দেখার পরে তার মনের মধ্যে সেই বাসনা জেগে ওঠে আজকে মিডিয়ার মাধ্যমে বিশ্বময় এই অপকর্ম ছড়িয়ে পড়ছে এই জন্য একই দিকে গ্রাস করছে সমগ্র মানব জাতিকে হওয়ান মতুনিয়া মর বুঝি বলছে দেখবা মানুষ পরকালকে আর প্রাধান্য দিচ্ছে না পরকাল গৌণ হলে হলো না হলে নাই পরকালে সবকিছুই গৌণ মসজিদ গুলো হয়ে গেছে দুর্বল মাদ্রাসা ইসলামী প্রতিষ্ঠানগুলো হয়ে গেছে হীনবল মূল্যহীন দিনের সকল কাজ হয়ে গেছে এখন দুর্বল রাষ্ট্রশক্তিতে রাষ্ট্রক্ষমতায় নেই সামাজিক ক্ষমতায় দিনের তেমন কোনো প্রাধান্য নেই ব্যক্তির মধ্যে নেই পরিবারে নেই সমাজে নেই চতুর্দিকে শুধু দুনিয়ার প্রাধান্য দুনিয়ার প্রাধান্য এই যখন অবস্থা দেখবে এ যা বাকুল্লি র যার একটা বিবেক আছে কিছু বলার মতো জ্ঞান আছে প্রত্যেকেই ব্যক্তি কেন্দ্রিক হয়ে নিজে যেটা বুঝে এটাকে মনে করবে এটাই বুঝ আমার মতো এমন বুঝার কারণেই এমন আত্মকেন্দ্রিক এবং মানুষ যখন ভুগবে তখন তখন নিজেকেই নিজে রক্ষা করো আনকা গণ মানুষের চিন্তা তখন বাদ দিয়ে দেওয়া নিজেকে রক্ষা করো গণ মানুষ তো তোমার কথা শুনছে না তারা প্রত্যেকে নিজের হাওয়া মতো চলছে কুপ্রবৃত্তি কামনা বাসনার পিছনে ছুটে চলে যেভাবে সমাজের একটা মানুষ রক্ষা পেলো নিজের পরিবারকে রক্ষা করো তাহলে একটা বিরাট কাজ হলো তোমাদের পরে আমার যুগের পরে এমন দিন আসবে আসি হিনা মেসরুল কবদে আলালে ওই সময়ে ইসলামের উপরে সবর করা সচ্চরিত্রতার উপরে ধৈর্য ধারণ করা ইসলামিক যে পারিবারিক জীবন আছে যে পবিত্র একটি জীবন আছে সে পবিত্র জীবনের উপরে ধৈর্য ধারণ করা এটা কেমন হবে মেসলাল কব দে আলাল জামরে জ্বলন্ত আগুনের পুলিঙ্গ আগুনের কয়লা হাতে রাখা করা আল্লাহর দেয়া মূলনীতির উপরে পরিচালনা করা জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখার মতো কঠিন হয়ে যাবে কয়জনে সেটা পারবে বাস্তবিক আমাদের এই যুগ তরুণ তরুণীদের জন্য তাদের তার্যকে আল্লাহর সন্তুষ্টি মতো ইসলামের পথের উপরে রাখা জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখার মতোই কঠিন হয়েছে স্কুল কলেজ ইউনিভার্সিটি হাটে গাটে মার্কেটে অফিসে আদালতে সর্বত্র ব্যবিচার আর ব্যবিচার ওই একসরুজনা ব্যবিচার ইস্তফা হুস জিনা ব্যবিচার এখন বৈধ করে নেওয়া হয়েছে এখন বিবাহ হলো লজ্জার বিষয় আর ব্যবিচার এখন গৌরবের বিষয় লিভিং টুগেদার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অবসংস্কৃতিগুলো এখন সমাজে এগুলো হয়ে গেছে এখন ভালো জিনিস আর ভালোটা হয়ে গেছে মন্দ জিনিস নবী সালাম সে জন্য বলেছেন এত কঠিন হয়ে যাবে যেমন জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা সেদিন যে তরুণরা যেই আল্লাহর মহাবীর মানুষগুলি ইমানের বীর পুরুষগুলি গুলি যারা নির্বিক চিত্তে ইমানকে আঁকড়ে ধরে থাকবে ইসলামকে তাদের জীবন ধারা হিসেবে তারা সেদিন আমল করবে সাহাবিরা তোমাদের মধ্যে জন জনাবির সমান এক একজন তারা সবাব পেয়ে যাবে আজকে তরুণ তরুণদের জন্য যেমন কঠিন কিন্তু সুবিশাল পঞ্চাশ জন সাহাবির আমলের মতো স্বভাব পেয়ে যাওয়া আল্লাহ আকবার কত বিরাট কথা কল্পনা করা যায় যাদের ব্যাপারে আল্লাহ বলে দিয়েছেন আনহুম রাহানো আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছেন তারাও আল্লাহর হয়ে গেছে এবং তাদের জন্য আল্লাহ তরুণ তরুণী ওই মানুষটি যে এই কঠিন যুগে বেলাল্লাপনা ব্যয়াপনা ব্যবিচার ব্যক্তি স্বাধীনতার নামে এক বিশৃঙ্খল অসামাজিক যে পরিবেশ পরিস্থিতি বিশ্বময় আজকে তৈরি করা হয়েছে এসব মিডিয়ার মাধ্যমে যদি কেউ এই স্রোতের বিপরীতে চলতে পারে আসলে বীরপুর যারা আল্লাহ আলা আল্লাহর সিংহ যারা আল্লাহ টাইগার যারা তারা তো বিপরীত স্রোতে চলতেই পারে একটা সাহসের দরকার আল্লাহ আজ রুখাম সিন হোম রসুল্লাহ সাল্লা সাল্লামকে প্রশ্ন করা হলো যে পঞ্চাশ জনের স্বভাব তারা একজন পেয়ে যাবে সেটা কি তাদের পঞ্চাশ জনের না আমাদের মধ্যে সাহাবিদের মত পঞ্চাশ জনের পাবে। পাবেজি বলেন বল আজ রকম তোমাদের সাহাবিদের মধ্যে পঞ্চাশ জন যে আজর পাবে সেই রকম আজর স্বভাব তারা লাভ করবে ইহাসব হল্লাহ প্রিয় ভাই বোনেরা সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধের ফজিলত শুনলেন এই মৃত সন্ধ্যাটি জীবিত করে দিন এই কাজটি সমগ্র উম্মার সঙ্গবদ্ধ কাজ উম্মতের মধ্যে একটা এমন সংস্থা থাকতে হবে যে সংস্থার কাজ হলো মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিবে প্রাঞ্জল ভাষায় সুন্দর ভাষায় একেবারে মেজবানের ভাষায় এমন হৃদয় মন মাতানো ভাষায় প্রাণ ছোঁয়া সম্বোধনে এমনভাবে কথা বলবে মানুষ হৃদয়ের দোয়ার খুলে দিয়ে যাতে ইসলামকে স্বাগত জানায় আফামান সরু সদর ইসলাম ওই ব্যক্তি যা হৃদয়কে সিনাকে আল্লাহ তালা খুলে দিয়েছেন ইসলামকে স্বাগত জানার জন্যে এমন সুন্দরভাবে ভাষা প্রয়োগ করতে হবে এমন মিষ্টিময় করে এমন আকর্ষণীয় করে কারণ ইসলাম তো পুরোটাই আকর্ষণীয় পুরোটাই তো মিষ্টি সে মিষ্টিময় ইসলামকে মিষ্টিময় ভাষায় আজকে দায়ীদের উচিত এমন ভাবে বলা যে মানুষ হৃদয়ে দোয়ার খুলে দিয়ে ইসলামকে গ্রহণ করে নেয় দুয়ার ভেঙ্গে ঢুকাক এখানে কোনো সুযোগ নেই লাখ বলা হয়েছে একজন দায় মনের মধ্যে ভাব থাকতে হবে যে ইসলামে জোর করে ঢুকানো যাবে না কারণ এটা মনের ব্যাপার মনটা প্রশস্ত হতে হবে সেই ভাষা প্রয়োগ করতে হবে উদু ইলা সাবিল ইরিল হিকমাতি দেখুন দাওয়াতের ভাষা একটি আর আমি ভাষা আরেকটি দাওয়াতের ভাষা হবে আপনি মেজবান যাদেরকে ডাকছেন তারা মেহমান মেহমানকে যেমন যে আল্লাহর প্রতি পরকালের প্রতি বিশ্বাস রাখে সে যাতে তার মেহমানকে একরাম করে সম্মান করে যারা ইসলামে ঢুকেনি তারা আপনার মেহমান মুসলিমদের মধ্যে আজকে যারা নাস্তিক হয়ে আছে মুনাফিকির পথে চলে গিয়ে ইসলাম থেকে বাইরে চলে গেছে তারাও আপনার মেহমান এরা মুসলিম না হলে ওরাও মুসলিম এদেরকে দাওয়াত দেয়া, এদেরকে ইসলামে আনার প্রক্রিয়া হবে একরকম একেবারে দাওয়াতের ভাষা মেজবানের ভাষা তারা সবাই মেহমান এমনভাবে তাদের সাথে কথা বলতে হবে যাতে তাদের প্রাণের ভিতরে একটা স্পন্দন তারা অনুভব করে আপনার সুন্দর ব্যবহারে আপনার প্রজ্ঞা আপনার সুন্দর উপদেশ আপনার উত্তম বিতর্ক সুন্দর বিতর্ক সব মিলিয়ে এমন এক আকর্ষণ তৈরি করতে হবে যে বাধ্য আপনার এই ইসলামকে ভালো বলার জন্য আর দেখুন আমরুবিলমাফ না ভাষা কি আবু সাইদ খুদরি রাদি আল্লাহ বর্ণিত যে হাদিসটি যে মানুন কুমুন যদি কেউ কোনো মুনকার দেখে হাতের পাওয়ার শক্তি প্রয়োগ করে সেটাকে যাতে ধ্বংস করে প্রতিহত করে এখানে ভাষাটাই অন্যরকম কারণ এখানে যাদেরকে আপনি করছেন করছেন কাজের আদেশ মুসলিম এরা স্কুলে ভর্তি হয়ে গেছে ইসলাম নামক গেছে এরা আমাদের ছাত্র এদের এখন আইন প্রয়োগ চলবে কঠোরতা চলবে কঠোরতা দেখে তো আর ইমান থেকে হারিয়ে যাবে না যেহেতু এরা ইসলামে আছেই এজন্য এখানে একটু শক্ত ভাষা ব্যবহার করা যাবে প্রয়োজনে হাত যাদের হাত প্রয়োগ করে মনকার ধ্বংস করার ক্ষমতা আছে রাষ্ট্রশক্তি আছে সরকারি পাওয়ার আছে অথবা নিজের পরিবারের সদস্য সদস্যবর্গ আপনার সেখানে কর্তৃত্ব আছে আপনার প্রতিষ্ঠানের লোকজন এখানে আইনিভাবে আপনার সুরক্ষা আছে আপনি করতে পারেন কিন্তু সেটা যদি করার আপনার ক্ষমতা না থাকে মুখ দিয়ে সেটা আপনি কঠোর ভাষা প্রয়োগ করতে পারবেন এখানে দাওয়াতের ভাষাটা প্রয়োগ করার প্রয়োজন নেই কলবিহি যদি সে জবান দিয়ে সেটাকে প্রতিহত করার ক্ষমতা না রাখে অন্তর দিয়ে ঘৃণা করবে এখানে রক্ষতা কঠোরতা অসত কাজ থেকে বিরত রাখার জন্য সেটা চলবে সব সময় না আমরা বেল মারুফ করতে গিয়ে নাহেনীর মুনকার করতে গিয়েও যাতে ন্যাহিনির মুনকারটা মুনকার না হয়ে যায় অসত কাজের নিষেধটাও যাতে নিষিদ্ধ না হয়ে যায় যদি প্রয়োজন হয় একটু কঠোর হওয়ার বা আরও ভালোমতো মতো কঠোর হওয়ার প্রয়োজন হয় কঠোর হবেন কিন্তু কঠোরতার প্রয়োজন নেই তাহলে যেভাবে বললে কাজ হবে সেভাবে বলা যাবে কিন্তু দাওতের ভাষা কখনো কঠোর হওয়ার সুযোগ নেই সেটা সবসময় একেবারে আচরণ করে আনতে হবে আজও আমি শেষ করতে পারলাম না আরেকটি পর্বে নিয়ে আসবো আজকে এখানে ইতি রেখা টানলাম সুফানুমুল্লাহ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 তিন শূন্য টাকা শূন্য আমাদের ইমেল করুন আল্লাহ কে ভয় করমাত্র আল্লাহ করতে পারে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে